মাসে গজবতুল হান্দাক অথবা এটাকে গজবতুল আহজাব ও বলা যুদ্ধ সংগঠিত হয় যে বহু জাতীয় বাহিনীর সাথে যুদ্ধ এর কারণ ছিল যে ইহুদিরা আরবদের ষড়যন্ত্র আপনার ইহুদিদের তখন আপনার দশ হাজার আপনার সৈন্য কাফেটদের সৈন্য একত্রিত হয় যাদেরকে আপনার দলবদ্ধ করে এবং তাদেরকে ইহুদিরাই মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত করে এবং এই যুদ্ধের লিডার ছিলেন আবু সুফিয়ান সাহারেব নেহার তিনি ছিলেন এই যুদ্ধের আপনার লিডার প্রদান ছিলেন কাফেরদের পক্ষ থেকে সালমান আপনার ঘটনার দেখে তিনি একটি পরামর্শ দিয়েছিলেন সেটা আছে আপনার পরীক্ষা খনন করার তিনি পরামর্শ দিয়েছেন রসুর আকরাম যে সুরক্ষার জন্য মদিনার যে মদিনার ঢোকার পথে আপনার গর্ত খনন করতে হবে তাহলে তাদের আশা ওঠ বা ঘোড়ায় চড়ে আশা ঢোকা মদিনাতে সহজ হবে না এবং খুদ্ধ এটাই ছিল হজরত সালমান পার্সির প্রথম আপনার যুদ্ধ যেই যুদ্ধে তিনি গ্রহণ করেছেন আপনার তখন রসুল আকরমসাল ইসলামের সেনাবাহিনীর সংখ্যা ছিল তিন হাজার রসুল আকরম সাল্লাহ ইসলাম প্রত্যেক দর্জনকে এই দশজন এই কাজ করবে কি কাজ করবে এই দশজনকে চল্লিশ হাত জায়গা দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেক দশজন সাহাবেই চল্লিশ হাত জায়গা খনন করতে হবে পরীক্ষা খননের ক্ষেত্রে চমৎকার একটি কাজ তিনি মানে কিভাবে সুন্দর করে কাজ করা যায় যে করতেন যে করতে থাকো এরকম না করে প্রত্যেককে এরকম চল্লিশ সাত করে করে হম দিয়ে দিলেন যে হ্যাঁ তোমরা দশ জন মিলে খনন করবে এবং দায়িত্ব একজনে থাকবে হম এরপর আপনার এই যে আপনার ওই বহু জাতীয় বাহিনী যেটাকে বলা হয় মানে অতি কাফার সময় মধ্যে যখন কাকাররা এসেছিল মদিনায় তখন হঠাৎ করে তারা দেখতেছিল পরীক্ষা খনন করা হয়ে গেছে যে তখন আপনার যে এই পরীক্ষাকে অতিক্রম করে সামনে অগ্রসর হওয়া এত সহজ নয় আপনার খন্দক যুদ্ধের মধ্যে রসুল আকরমে অনেক বেশি হয়ে যায় এবং আপনার বিশাল একটি পাথর পরীক্ষা খনন করার সময় চোখে পড়ে যেটাকে তিনি রসুল আকরমসাল্লাম তিনটা আঘাত করে একবারে চুর করে দিয়েছেন এবং রসুল আকরম সাল্লা ইসলাম সেই যুদ্ধের মধ্যে পারুস এবং রোম বিজয়ের সুসংবাদ দিয়েছেন তারা মুসলমানদের জন্য খুবই ভয়ানক রূপ ধারণ করে কারণ তারা তো ভিতরে অবস্থান করছে তখন তারা শত্রুদের দেখাইলে এটা অবশ্যই চিন্তার বিষয় হয়ে যায় তখন বিপদটা খুব গণীভূত হয়ে আসেছে এবং মানুষের অন্তর বলায় চলে এসেছে তাদের উপর আপনার বাতাস বইয়ে দিয়েছেন তখন এই বাতাস এসে তাদের সবগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং আল্লাহ শাহ ফেরস্ত ও নাজিল করেছেন তখন ফেরস্ত এসে এসে তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয় जो अपनाराह काफेर बाहन निजे घरे चले जाए দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতাকে যে বাতাসের মাধ্যমে এবং ভীতির মাধ্যমে এত বিশাল বাহিনীকে আপনার আল্লাহ জাহান বিক্ষিপ্ত করে দিয়েছেন হ্যাঁ তখন আপনার মদিনাতে আবার নতুন করে নিরাপত্তা বিরাজমান হয় রসউুল আকরম সাল্লাহ আসলাম যখন তার ঘরে ফিরে আসলেন সেই খন্দক যুদ্ধ বা যুদ্ধ শেষে তখন জিবরিল আলী সাদুসলাম এসে তাকে আদেশ করলেন যে আপনাকে অস্ত্রগুলো ধারণ করেন এবং তিনি রেডি হয়ে তিনি বের হন এবং সাবেক जार एलि तरह बेपार्ज खुब कठिन हो जाए गार बेपार তখন আল্লাহ তাদের অন্তরের মধ্যে তখন তারা সবাই আত্মসমর্পণ করে এবং চারশো জন এবং রসইল আকরমসাল্লাম তাদের মাঝে ফায়সারা করার দায়িত্ব দিলেন হজরত শাহাদুকে যখন শাহাদ মহাজ রাহুকে গাধার পিঠি করে নিয়ে আসা হলো कारण खक युद्धर मध्य आक्रांत है आघात তখন তাকে রসুল আহসাম বললেন আমার ফেসলা হলো তাদের ব্যাপারে যে তাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তাদেরকে হত্যা করে দেওয়া হবে এবং তাদের সন্তানাদিকে আপনার বন্দী করা হবে এবং তাদের সম্পদ গুলাকে যে তুমি আল্লাহুল শাহু যেই ফেসলা চেয়েছেন সেই রকম তুমি দিয়েছিল আল্লাহুল শাহু সব আকাশ থেকে এই পছন্দ করেছেন তারপর রসুল আকরম সাহা তাদের মাঝে এই ফাসলা বাস্তবায়ন করা শুরু করলেন এই পর্ব আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকবেন বলে আশা করছি শেষ করে আমরা পুনরায় আপনাদের কাছে উপস্থিত হব আরো কিছু পর্ব নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করার তভিক আল্লাহ আমাদেরকে দিন